বাংলা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 বলেন সবচেয়ে মিন আকবর সবচেয়ে বড় গুণা যেগুলি রয়েছে সেই বড় গুণাগুলির অন্যতম একটি বড় গুণা হল রাজি কোন ব্যক্তি করবে বাবা মা কে দেবে বাবা মা অভিশাপ দেবে সাহবাই কেরামগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম ও কৈফল ওয়ালি দ মানুষ কি কখনো তার বাবা মাকে ভৎসনা করতে পারে নাকি মানুষ কি কখনো তার বাবা মাকে গালি দেয় নাকি মানুষকে কখনো তার বাবা মাকে অভিশাপ দেয় নাকি মানুষ কি কখনো তার বাবা মাকে লানত করতে পারে আল্লাহ আকবর সাহাবাইকার প্রশ্ন করলেন এ জিজ্ঞাসা করলেন কেন এ জিজ্ঞাসা সাহাবাইকার মাঝে এ ধরনের কাজ কখনো ঘটেনি তাই তারা আশ্চর্য হয়েছেন যে মানুষ কি কখনো তার বাবা মা যে বাবা মা তার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে বাবা মা তাকে লালন পালন করেছেন এত কষ্ট করে সেই বাবা মাকে কি মানুষ কোনদিন লানত করতে পারে এভাবেই জিজ্ঞাসা করে বসলেন আজকে লক্ষ্য করুন আমরা কোন পর্যায়ে আর সাহবাই কেরাম কোন পর্যায়ে ছিলেন রাসুল সালাহী হোসাল্লাম তখন একটি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন বললেন মা কে গালি দিতে পারে তা কি একজন মানুষ অন্যের প্রতি রাগান্বিত হয়ে বিরক্ত বোধ করে বিরক্ত হয়ে তার বাবাকে মাকে গালি দিচ্ছে আমরা সমাজে রয়েছি দেখি একজন মানুষ আরেকজন বাবাকে মাকে কত নোংরা গালি গালাজ করে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ব্যক্তি অন্যের বাবা মাকে গালি দেয় আপনি যার বাবা মাকে গালি দিলেন সে কি আপনার বাবা মাকে গালি দেওয়া বাদ রাখবে তাতে কখনো নয় হয়তো প্রকাশ্যে আপনার সামনে দিতে পারছে না আওয়াজ করে দিতে পারছে না কিন্তু মনে মনে অন্তরে অন্তরে ভিতরে ব্যথিত হয়ে সেও তো আপনার বাবা মাকে ছাড়বে না আপনার বাবা মাকে গালি দেয় কিরিয় ভাই রামা আল্লাহ রাসুল সাল আলি হাসাল্লাম তাহলে বুঝালেন তার কথা থেকে বোঝা যায় যে বাবা মাকে কে গালি দেওয়া দুই ধরনের হতে পারে কেউ সরাসরি নিজের বাবা মা গালি দিতে পারে এটি হলো সবচেয়ে জঘন্যতম আবার অপরটি নিজের বাবা মাকে গালি দেয় না অন্যের বাবা মাকে গালি দেয় এর মাধ্যমেই সে প্রকৃতপক্ষে নিজের বাবা মাকে গালি দিয়ে থাকে সুতরাং প্রিয় দর্শক শ্রোতা সকলের সতর্ক হওয়া উচিত আপনি নিজের বাবা মাকে গালি দিচ্ছেন না কখনো মনে করছেন আমি আমার বাবা মাকে কখনো গালি দিই না কিন্তু অন্যের বাবা মাকে যখন আপনি গালি দেন তখন অটোমেটিকভাবে আপনি নিজের বাবা মাকেও গালি দিয়ে থাকেন সুতরাং নিজের বাবা মাকে গালি দেওয়া সবচেয়ে বড় একটি কবিরা গুণা এটাকে যদি বিরত থাকতে চাই আমরা যদি এই লিপ্ত না হতে চাই তাহলে নিজের বাবা মাকে তো কোনো দিন গালি দেব না বরং অন্যের বাবা মাকেও কখনো আমরা গালি দিতে পারি না অন্যের বাবা মাকেও কখনো ভৎসনা করতে পারি না অন্যের বাবা মাকেও কখনো রানত করতে পারি না অন্যের বাবা মাকেও কখনো কুটু বাক্য ব্যবহার করতে পারি না যদি করে থাকি তাহলে যেন পরোক্ষভাবে নিজের বাবা মাকেও গালি দেওয়া হয় আল্লা সুহানবা তালা আমাদেরকে এই কাছ থেকে বিরত থাকার তোফিক দান করুন আসলেই लक्ष्य कर दुक अन्न तो सकते ही चाहा माँ गाली ना दुक जो रात मा के गाली थकते चाहले अवश्य पर बाबा मा के गाली दवा बरत थे आल्लाफिक दान करू सुप्रिय दर्शक श्रोता एर पर जाए नम्बर पांच मन बार दही বাবু এজাবাতি দোয়া মনবার ইমাম বুখারি যে বাবা মার সাথে ভালো আচরণ করে বাবা মার সাথে সদ ব্যবহার করে বাবা মায়ের সেবা করে আল্লাহ সুবাহ এর বিনিময়ে তার দোয়া কবুল করেন সুবহান তাহলে বোঝা যায় যে বাবা মার সাথে সদ্ ব্যবহার করলে এর প্রতিদান আখরাতে যেমন পাওয়া যাবে দুনিয়াতেও তেমন পাওয়া যাবে ঠিক একই ভাবে বুঝে নিন বাবা মার সাথে দুর্ব্যবহার করলে এর প্রতিফল শাস্তি আখরাতে যেমন পেতে হয় দুনিয়াতেও তেমনি হয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই এম বোখারি রহমায় হাদিস নিয়ে এসেছেন পাঁচ হাজার নয় শত চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিসটি একটি সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসুল সাল আলিহাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ আল্লাহ তালা আনোমা বর্ণনা করছেন নবী সাল আলী হোসাল্লাম পূর্ববর্তী মানুষের তিনজনের একটি ঘটনা বর্ণনা করলেন যে ঘটনা থেকে এই মুসলিম উম্মার জন্য আমাদের জন্য অসংখ্য গণিত শিক্ষা রয়েছে রাসুল সাল্লিহাম বলেন রাসুল সালি হোসাল্লাম এখানে ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলেন যে একদা তিনজন মানুষ তারা তাদের কাজে পথ অতিক্রম করছিল পথে চলতে চলতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই ঝড় বৃষ্টি থেকে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 तारा चिंता करलेंसले कठिन विपदार उपाय की कठिन विपदार उपायतः आल्लासुहाना हुआ तलार का जीवने चार जेटी भावे आल्ला के खुशी करार्ज आबादत करी सेबादतर कथा स्मरण करल्लाहर का दोआ करब आल्लासुहाना हुआ तला दोआा कबुल कर आल्लासु बना हुआ तला दोआा कबुल कर সে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন এই মর্মে তাদের তিনজনের একজন সর্বপ্রথমের তিনি দোয়া করতে শুরু করলেন তিনি বললেন সে ব্যক্তি বললেন যে আসলে আমি পেশাগত দিক দিয়ে আমি কি করতাম পেশাগত দিক দিয়ে আমি আমি মাঠে ছাগল চড়াতাম সেটাই আমার সম্পদ ছিল সেটাই আমার রোজি রোজগারের পথ ছিল এই ছাগল দিনে আমি মাঠে চরাতাম। ছাগল চড়ায় সন্ধ্যায় ফিরে এসে আমি সেই ছাগল দুধ দহন করে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 বহু দূর আমার ছাগল চলে গেছে সেই দূর থেকে দূরান্ত থেকে ছাগল নিয়ে ফিরতে অনেক প্রতিদিনের মতো আমি দূর দহন করলাম দূর দোহন করে দেখছি আমি আমার বাবা মা তারা বিছানায় ঘুমিয়ে গেছে তাদেরকে খাওয়ানোর সুযোগ হলো না কিন্তু বিষয়টি এমন বাবা মা ঘুমিয়ে গেছেন কিন্তু আমার ছোট বাচ্চারা খোদার জালায় তারা কান্নাকাটি করছে আমি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 কোনো দিন নেই খাওয়াটা কেউ ভালো মনে করিনি বাবা মাকে খাওয়ানোর অপেক্ষায় আমি রইলাম এমনকি তালা আল ফাজ গেল তখন আমার বাবা উঠলে আমি আমার বাবা মাকে সর্বপ্রথম খাওয়ালাম তারপর আমার সন্তানদেরকে আমার স্ত্রীকে আমি খেলাম আল্লা সুবহান কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার এই কাজ যদি সত্যিই তোমাকে খুশি করার জন্যই হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে মুক্তির পথ আপনি বের করে দিন আল্লাহ সুবহান এই দোয়া করার সাথে সাথে তাদের পাথর গর্তের মুখ থেকে এক তৃতীয়াংশ আল্লাহ আলমিনের মুখ খুলে দিলেন আমার সুবহানি রহম্লা অধ্যায় পেতেছেন বাবু এজাবাতি দোয়া মানবারতি দোয়া মানবার দি যে ব্যক্তি বাবা মার সাথে ভালো আচরণ করবে এর বিনিময়ে আল্লা সুবাহান তার দোয়া কবুল করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং হাদিস থেকে আমরা অবগত হচ্ছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই বাবা মার সাথে সদা করলে আল্লাহ সুবাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেবেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লা সুবাহানব তালা আমাদের দোয়া কবুল করবেন এ হাদিসটিতে তেমনই ভাবে বাকি জন ব্যক্তি তারাও তাদেরও একটি ভালো কর্মের কথা স্মরণ করে আল্লা সুবাহানহ তাল্লাহ কাছে দোয়া করলেন দ্বিতীয় ব্যক্তি তিনি দোয়া করলেন তিনি বললেন যে হে আল্লাহ আমি আমার তার সাথে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে আমি একদিন আমার চাচাতো বোনকে প্রস্তাব দিয়ে বসলাম তার সাথে আমি অপকর মেলিপ্ত হব। সুপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি তেমনইভাবে এমন একটি কাজে তিনি ছিলেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি আল্লাহর কাছে স্মরণ করলেন সে কাজটির কথা আমরা বলতে যাচ্ছি তার পূর্বে আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আল্লাহ আসসালাম রহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজান আদী পবিত্র হজ উপলক্ষে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 নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে বিস টিভি শারিযাতের শিক্ষা প্রত্যেক সোন্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মোহসিং বেদাতের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না समस्त मानूष के इसलम कर दर्शक श्रोता संक्षिप्त बितर पर आज फिर आसी एक हादिस आलोचना करवा मार्ग्यवहारा दुनिया करेंल्लाह रबुल्ला आलमीन काम दोआा कर ले आल्लाबा कबुल करे। करें हादीसे से विषय उल्लेख कर द्वित एक जन व्यक्ति जीवन একটি ভালো কাজ করেছিলেন সেই ভালো কাজটিকেও তিনি স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি তার জীবনে ভালো কাজ কি করেছেন তিনি বললেন হে আল্লাহ আমার চাচাতো বোন ছিল তাকে আমি ভালোবাসতাম তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল আমি এক সময় চাচাতো বোনের কাছে প্রস্তাব দিয়ে ফেললাম তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য আমার চাচাতো বোন আমাকে একটি বড় ধরনের প্রস্তাব দিয়ে বসলো যে তুমি যদি একশত দেড় হাম সংগ্রহ করতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব। সে ব্যক্তি বললেন যে আমি প্রাণ চেষ্টা করলাম অনেক চেষ্টা করে আমি একশতদের হাম সংগ্রহ করলাম সংগ্রহ করে আমি আমার বোনের কাছে উপস্থিত হলাম তার দুই পায়ের সামনে বসলাম বসে আমি যখন এই সেই কাজে লিপ্ত হতে যাব এমন মুহূর্তে সে আমাকে বলে আল্লাহর ই কখনো অন্যায় কাজে লিপ্ত হই না হে আল্লাহ যখন সে আমাকে এভাবে বলে সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ভয় করে আমি সেই অন্যায় অপকর্ম থেকে বিরত থাকি হে আল্লাহ আমারে এই যদি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 সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে যুব সমাজ যারা আজকে পাশ্চাত্যের ছোঁয়া পাশ্চাত্যের ছোঁয়া পেয়ে নিজেদের আদর্শকে নিজেদের আচরণকে আমরা হারিয়ে ফেলছি আমরা আজকে মানবতা হারিয়ে ফেলে পশুত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছি সুতরাং স্মরণ করে চাই আল্লাহকে ভয় করুন নিজের জীবনকে আরো সুন্দর করার চেষ্টা করুন এ সমস্ত অন্যায় অপকর্ম লিপ্ত হওয়া থেকে বিরত থাকার একটি বড় মাধ্যম সেটি হলো আল্লাহর ভয় যদি আমরা সত্যিকারী ভাবে আল্লা সুবহানবালাকে ভয় করে থাকি তাহলে আজকে আমরা এ ধরনের যুবশ্রেণী এই অসমস্ত শয়তানের চক্রান্তে অপকর্মে লিপ্ত হওয়া থেকে আমরা বিরত হতে পারবো আল্লা সুবহানবা তালা আমাদেরকে সে তো অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা এহাদিসের তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি তার জীবনের একটি ভালো কাজ তিনি স্মরণ করলেন স্মরণ করে এর বিনিময়ে আল্লা সুবহানা হওয়া তাল্লার কাছে সেই কঠিন বিপদ থেকে মুক্তি চাইলেন সেই তৃতীয় ব্যক্তি আল্লা সুবাহানা হাতের কাছে সেই অপরাধ থেকে সেই তার জীবনের ভালো কাজটি স্মরণ করে এই কঠিন শাস্তি থেকে মুক্তির জন্য তিনি দোয়া করলেন তার সেই ভালো কাজ কি ছিল তিনি বললেন যে হে আল্লাহ আমি আমার প্রয়োজনে একদিন একজন কর্মচারীকে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 এই ধান উৎপাদন করে সেটা থেকে অনেক অর্থসম্পদ সম্পদ বৃদ্ধি করেছি কি এই ধান চাষাবাদ করে সেখান থেকে অনেক গরু ও রাখাল মাঠ ভরা হয়ে গেছে আজকে এরপরে সেই রাতের মজুর বা সেই শ্রমিক হঠাৎ আমার কাছে অপসি আসে সে বলল আপনার কাছে আমি শ্রম দিয়েছি আমাকে সেই পারিশ্রমিক আপনি দিন আমি তাকে বললাম তুমি যে শ্রম দিয়েছ তার পারিশ্রমিক হচ্ছে এই সব এই গুরু এবং রাখাল সহ এগুলি তুমি নিয়ে যাও সে আমাকে মনক্ষুণ্ণ হয়ে বলছে যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন কেন আমি একজন সহায় মানুষ একজন দিনমজুর আমি যে শ্রম দিয়েছি সেই শ্রমে আমি যা পাবো তাই আপনি আমাকে দিন এটা তো কখনো হতে পারে না আপনি আমার সাথে ঠাট্টা করবেন আমি বললাম জেনে রেখো আমি তোমার সাথে ঠাট্টা করিনি বরং তোমার যা পাওয়া আমি সেই পাওয়াই তোমাকে আমি দিচ্ছি অর্থাৎ তোমার যা পাওয়া প্রাপ্য তোমার যা অধিকার সে অধিকারেই তোমাকে দিচ্ছি তোমার সেই যা অধিকার ছিল সেই ধান সেটা আমি চাষাবাদ করে সেটা থেকে এই গুরু ও রাখাল এতগুলি পর্যন্ত বৃদ্ধি হয়েছে সবগুলি তোমার সব কিছুই তুমি নিয়ে যাও সে ব্যক্তি খুশি হয়ে আনন্দে সব কিছু তখন নিয়ে যায় আল্লাহ সুবাহর কাছে এই ব্যক্তি তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার এই কাজটি শুধু তোমাকে ভয় করেই তার অধিকার আমি সঠিকভাবে তাকে দিয়েছি কখনো তার অধিকার নষ্ট করেনি। নি অতএব আমার এই সৎকর্ম ভালো আমলটি কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ সুবহানব তালা তার দোয়া কবুল করে সেই বাকি অংশটুকু গর্তের মুখ থেকে পাথরকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন সুবহান সপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজের কথা স্মরণ করেছেন সেটি হলো শ্রমিকের অধিকার আজকে আমাদের মাঝে আমরা শ্রমিকের অধিকার সঠিকভাবে দিতে চাই না। বরং আমরা মনে করি, শ্রমিককে যদি তাকে তার অধিকার সঠিকভাবে দান না দিতে পারি কম দিতে পারি সেটাই যেন আমাদের একটি ভালো অর্জন মনে করি আমরা সেটাই কৃতত্ব আমরা মনে করি যে শ্রমিককে কম দিতে পেরেছি বা তাকে না দিয়ে বিদায় করে দিয়েছি ধমক দিয়ে জেনে নিন কোনো সন্দেহ নেই শ্রমিককে আজকে আপনি হয়তো দিচ্ছেন না আপনি তার অধিকার নষ্ট করছেন দুনিয়াতে কিন্তু আল্লা আদালতে। যখন আপনি উপস্থিত হবেন আপনার কাছে এই শ্রমিকের অধিকার শ্রমিক বুঝে নিবে সেখানে দেওয়ার মতো কোনো অর্থ পাবেন না কোনো সম্পদ পাবেন না বরং আপনার সেই কষ্টার্জিত আমলের সবাব থেকে এই শ্রমিককে সেই আখেরাতে তার অধিকার হিসাবে দিতে হবে যদি সব আপনার না থাকে তাহলে সেই সমপরিমাণ আপনাকে শ্রমিকের অপরাধ আপনার কাঁধে নিতে হবে গোনা আপনার কাঁধে নিতে হবে এটাই হল সেদিন মুক্তির পথ সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দেয় সর্বপ্রথম যেই উদ্দেশ্যে এখানে ইমাম বুখারি হাদিস নিয়ে এসেছেন সেটি হলো বাবা মার সাথে সদাচরণ করা এর প্রতিদান আখেরাতে যেমন পাওয়া যায় দুনিয়াতেও তেমন পাওয়া যায় তাহলে এর বিনিময়ে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটি কবুল করে থাকেন ফিরিয় দর্শক শ্রোতা অনরভাবে হাদিস আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবাহর কাছে দোয়া করলে দোয়া কবুলের একটি অন্যতম দিক হল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে নিজের জীবনে করা সৎ আমল যেগুলি সেগুলিরও শিলায় সেগুলির মাধ্যমে আল্লাহ আল্লা কাছে দোয়া করলে दुआ को बुले राशा को राजा ये ये से दुआ कबुल आशा से आल्लासे दुआ करते चाह जनेब केल्ला के बद दिए श्रद्धा करें आल्ला के बद दिए पाए सालाम दीते अनेक समय सेजदा दिए फेलें शरिक्र फेलेम शरिक केशिलातुब जरा विदाय चले गे तरह के अशिला हिसाब से ग्रहण करोआ करते चाहिए कखो शरियत सम्मत न कारण नबी सल्लाम मृत्युर पर इंतकाले সাহাবাই ক্যারমন কতই সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ রাসুল সাল্লাম এর ওসিলায় দোয়া করেননি অতএব এটি হলো কখনো হয় সুপ্রিয় দর্শক শ্রোতা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আল্লা সুবহান সুন্দর নাম আল্লাহ আল্লা সুবাহনতালার সুন্দর গুণাবলী সেগুলির মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে ওসিলা হিসেবে দোয়া করতে পারি অনুরূপভাবে আল্লা সুবাহানোয়া কবুলের জন্য ওসিলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অসিলা সেটি হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনে করা যে সমস্ত নেক আমল যেগুলি শুধুমাত্র আল্লাহ সুবহানকে সন্তুষ্টি করে আমরা করে থাকি সেই আমলগুলির মাধ্যমেই আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যখন দোয়া করব আল্লাহ রবুল্লাহ আলামিন সেই অসিলা সেই দোয়াই আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং सकल प्रकार शेर कीशिलाशिला मुक्त होना सठी शरियत सम्मत ओसिलार्ध्यमे आल्लासुहाना तरह से दोवन के सफल करते सकल के तौिक दान कर विशेषकर यहाद गुरुपूर्ण ओशिला हिसाब से पासी बाबा मार्थे सदव्यवहार बाबा मार्थे सदव्यवहारे दुनिया और आखिर उभय जगते मुक्ति लाभ करतेबुल आलमी أمدرك الشيطوفيق دان كورون. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. وصلى الله تعالى نبينا محمد وعلى عليه وسحبه أجمعين. سبحانك الله وحمدك. أشهد أن لا إله إلا أنك تستغفر وكتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.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 এই দায়িত্ব পূরণ করুন উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি धाराकिक दर्श नाम चल्लिस हादिस कल रे दस टे पुन सम्प्रचार सकाल नीच टी